আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ওবারক প্রিয় দর্শক আল্লাহ অগণিত নিয়মের মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে রাতের অন্ধকারে নিয়ামতের কথা সুরা আনা বিচারে এভাবে বলতেছেন হ্যাঁ আমার বান্দারা আমি তোমাদের জন্য ঘুমকে করে দিয়েছি বিশ্রাম আরামের উপায় তোমাদের ক্লান্তি দূর করণের উপায় আর রাতকে আমি করে দিয়েছি আবরণময় অন্ধকারময় যাতে করে তোমরা নির্বিঘ্নে আরাম করে শান্তি নিয়ে ঘুমাতে পারো প্রতিটি মানুষকেই দিনের একটি সুনির্দিষ্ট সময় ঘুমাতে হয় ঘুমানো ছাড়া কোনো মানুষ সুস্থ থাকতে পারে না আর বিশেষ করে রাতের ঘুম তার তো কোনো তুলনাই হয় না কিন্তু কারণে অকারণে আমাদের অনেকেরই এক ঘুম হঠাৎ করে ভেঙে যায় হঠাৎ করেই আমাদেরকে ঘুম থেকে জেগে উঠতে হয় হঠাৎ করেই আমরা ঘুম থেকে জাগ্রত হই রিয়নী মোহাম্মদ রসুল সাল্লাই এরকম একটি মুহূর্তে আমাদেরকে দুটি সুসংবাদ দিয়েছেন যে এখনো অবস্থায় যদি আমরা একটি কর্ম করতে পারি তাহলে তার বিনিময়ে দুটি পুরস্কার রয়েছে তার একটি হচ্ছে যে আল্লাহ সবহান হওয়া তালা সে কর্মের বিনিময়ে আমাদেরকে তিনি ক্ষমা করে দিবেন আমাদের দোয়া কবুল করে নিবেন আর দ্বিতীয় যে পুরস্কারটি ওই অবস্থায় আমরা ওই কর্মটি করে যদি সালাদ আদায় করতে পারি আল্লাহ আমাদের সে সুন্দর এক হাজার একশো চুয়ান্ন নম্বর হাদিসের বিদারে নবী করিম সাল্লাই এর বিশিষ্ট সাহাবি ওবাদা ইবন সহমেত রাদ আল্লাহ আহ একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন মান মন তার কোন ব্যক্তি যদি হঠাৎ করে রাতে ঘুম থেকে জেগে উঠে হঠাৎ যদি তার ঘুম ভেঙে যায় ফকল আর ঠিক সে মুহূর্তে সে যদি ছটি কথা বলে ছটি বাক্য সে যদি উচ্চারণ করে যার প্রথমটি হচ্ছে লা লাহা ইহু লা শারিক আলাহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আল্লা কুল্লিস যার দ্বিতীয়টি হচ্ছে আলহামদুলিল্লাহ যার তৃতীয়টি হচ্ছে সুবাহান আল্লাহ যার চতুর্থটি হচ্ছে লাহা ইল্লাহ যার পঞ্চম বাক্যটি হচ্ছে আল্লাহ আকবার আর ষষ্ঠ বাক্যটি হচ্ছে ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। এই ছটি বাক্য উচ্চারণ করার পরে ওই হঠাৎ জাগ্রত হঠাৎ ঘুম ভেঙে যাওয়া ব্যক্তি যদি বলে আল্লাহ হ্যা আল্লাহ তুমি আমার গুনাগুন ক্ষমা করে দাও হ্যা তুমি আমাকে মাফ করে দাও হে আল্লাহ তুমি আমার পাপরাশী মোচন করে দাও আহ ডা অথবা সে যদি তার মনের কোন চাওয়া পাওয়া আরাধনা কাছে এরপরে সে যদি অজু করে সালাদ আদায় করে নবী করিম সাল্লাম বলতেছেন কবিলা সালাদ সলাদ তৎক্ষণাৎ কবুল করে নেওয়া হয় সোহান কত মূল্যবান পুরস্কার ছোট্ট ক্ষুদ্র একটি আমুল ছটি বাক্য আমি উচ্চারণ করবো এরপরে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ ক্ষমা করে দিব এরপরে আমি অজু করব অজু করে সালাদ আদায় করব আল্লাহ সুবাহ সাথে সাথে সে সালাদ কবুল করে নিবে ছটি বাক্য আবারও বলছি লাহা ইল্লাল আল্লাহাম আল্লাহ এই কর্মটিকে আল্লাহ সোবাহ আমাদের অভ্যাসে রূপান্তরিত করার তৌফিক দান করেন আলা আলহামদুলিল্লাহ রবিআনা نحمل هم هدي الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطفينا فضجوا بالشهادة ناطفينا